ওয়াইলাহ ইবনু আসকর আদাল বলেন যে নাবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন কোনও লোকের এমন লোককে পিতা বলে দাবি করা যে তার পিতা নয় এবং প্রকৃতই যা দেখেনি তা দেখার দাবি করা এবং আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম যা বলেননি তা তার প্রতি মিথ্যারোপ করা নিঃসন্দেহে বড় মিথ্যা